প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে আপনার কাছে যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন তাহলে তখন আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি যদি তো তারা আপনার কাছ থেকে যা যা চায় যে আপনি আপনার কাজ তো অবশ্যই করবেন কিন্তু তারা আপনার কাছ থেকে চায় যে আপনি আপনার কাজটা এইভাবে করেন সম্পূর্ণ বাদ দিয়ে ফেলেন এটা তো তারা চায় না আবার এটা পারবে আপনি কাজ তো করবেন বাকি করতে চান তারা আপনি করেন এটা চায় তো আল্লাহ আপনি যদি তাদের তাদের হাওয়া তারা যেটা আপনার কাছে চায় এটা মেনে নেন আপনার কাছে আমার পক্ষ থেকে এলিম আসার পর যদি আপনি তাদের এর্তেবা করেন ফর্জি সুরত তাহলে আপনি জালেমদের অন্ত হয়ে যাবেন কি বুঝানো হইল এলেম আসার পর এলেম আসার পর সবার উপরে কর্তব্য হলো সেই এলমের এর্তেবা করা ওয়াহির এর্তেবা করা যদি এলেম আসার পর ওয়াহির এর্তেবা বাদ দিয়ে কুফার মুশিকদের এর্তেবা করা হয় তাদের মন মতো কোনো কাজ করা হয় তাহলে সেই কাজটা যদি খুদ রসুলও করে তাহলে তিনিও মিনাজ জাহালিমিন গণ্য হবেন তাই বুঝতেছো সে সব কাজ করবে সেম মোতাবেক ওই মোতাবেক এটা তারা ফায়দা হবে না এই চিন্তা মুসলমান করবে না এলেম আল্লাহ তার হুকুম এটা কিছু চিন্তা ভাবনা করি আল্লাহ হুকুমটা দিছে বের সামনে অনেক আয়াত আসবেন তখন বলবো আকির রসুল একটা আয়াত আছে তারপর সামনে আরেকটা আছে তারপর আপনাকে মানে না ইচ্ছে করে মানে না যাদেরকে আমি কিতাবটা দিয়েছি তারা তারা তাকে চিনে আই মোহাম্মদ যেমন তারা নিজেদের সন্তানদেরকে চিনে আমি তাকে চিনে ফেলে আমি যেমন আমার ছেলেকে চিনি কমা মোহাম্মদকে আমি যে চিনেছি মহাম্মদের ব্যাপারে আমার মা আমার ছেলের মা চেয়ে বেশি বেশিটা কেন কারণ এই যে এখানে যে বলা হয়েছে যে ইয়া আরিফিনে আবনা যেমন ছেলেদেরকে চিনে তারপরে তিনি যেটা বললেন যে আমি দেখার পরে সাল্ল আর কি যেহেতু আমার মত দেখা যেতেছে সে নিশ্চিত আমার ছেলে হবে এটা কিন্তু এটার মধ্যে খেয়ানতের এমকান আছে না স্ত্রীর পক্ষ থেকে খেয়ানত এর আছে না কেমনি খেয়ালতের চেহারা যদি আমার সাথে মিলে দেয় তাহলে খেয়ানতের এমকান কিভাবে সেই চিনাটার মধ্যে ভুল হইতে পারে রসুল সাল আলিয়া বিবরণ যত স্পষ্ট ভাবে তাও রাতে আসছে পুরোটা হুজুরের চেহারার মধ্যে পাইতেছে এখানে ভুল হওয়ার কোন এমকানি নাই এটাই তিনি বললেন মা আরিফাত আমি আমার ছেলেকে যেভাবে চিনি সেটা তো নিশ্চিত অনেকটা কিন্তু তারপরে সেখানে এম কান আছে আমি জানি আমার স্ত্রী আমার সঙ্গে ছিল। তারপরে সাথে লিপ্ত কিন্তু রসুলের ব্যাপারে এই এমকানটাও নেই মানে তিনি না হয়ে অন্য একজন হবেনি এম কানই নাই একেবারে ছেলের ব্যাপারে তো আমি যাকে ছেলে বলতেছি সে আমার ছেলে না হয়ে অন্যের ছেলেও হইতে পারে এমকানটা কিন্তু রসুলের চেহারার মধ্যে সিফাত সবগুলো পাওয়া যেতেছে এটার মধ্যে এই লোক ব্যক্তি না হয়ে ও অন্য কেউ হবে আর দ্বিতীয় আরেকটা কথা হলো যে আল্লাহ যে তারা কে চিনে যেমন তারা তাদের সন্তানকে চিনে সন্তানকে চিনে এটা বলছে দেখো সন্তান বাবাকে যেমন চিনে সন্তান বাবাকে যেমন তারা তাদের বাবাদেরকে যেমন চিনে তারা মোহাম্মদ কে এইভাবে চিনে এটা বলে কারণ সন্তানে বাবাকে যেভাবে চিনে বাবা সন্তানকে তার চেয়ে অনেক বেশি না কেন কারণ ছোট একদম সন্তানের নাই বাবার ব্যাপারে। এটা বলা হবে তাদের মধ্যে একদম লোক সত্যকে গোপন করে তারা এটা জানে জেনে শুনে গোপন করতেছে আপনি যে দিন ও শরিয়াত আসেন এটা আল্কু এটা হক কাহিনা আপনার রবের পক্ষ থেকে আসা এটা এটার একটা তর্কিব মুসান দেখাই আপনি সন্দেহ পোষণকারীদের দলভুক্ত হবেন না সে হকের ব্যাপার তো ফালা তাকু নিন আপনি এই नब्दे पोषण कारी दे ना तो कथा सन्देह करना सर हतान बोझा जबेह करा ना सराहान बोझा जो जो बलासेपोषण अंतर्भुक्त हबें এটা নাহি হয়ে গেছে না তবে এখানকার নাহিটা হয়েছে কেনায় এখন কি হয়েছে এটা কেনা এখন সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না এটা লাজম করে যে আপনি নিজে সন্দেহ করবেন না সন্দেহ করলেই তো আপনি সন্ধপকারীদের অন্তর্ভুক্ত হয়ে এই যে আল্লাহটা এটা এক একটি কেবলা রয়েছে লিহা যেদিকে তারা তাদের মুখ ফেরায় আছে এটা তো আগেদ থাকলে এই মুহূর্তে যে বাস্তব অবস্থা হলো যে প্রত্যেক জাতির জন্য একটা কেবলা আছে যেটা তারা নিজেরা এখনো ধরে আছে এবং এটা তারা ধরে রাখবেই অতএ তোমরা তাদের কাছে সত্যটাকে স্বাভাবিক ভাবে পৌঁছায় দাও এরপরে তারা যদি তোমাদের হাতে কি কেবলাটাও না যে কেবলা আগে ছিল বাইতুল মাকতি কিন্তু সেই বাইতুল মাকতি থেকে আমি তোমাদেরকে ফিরিয়ে দুনিয়ার সব মানুষের জন্য বাইতুল্লাহ টেবলা নির্ধারণ করছি কিন্তু ওরা এটা মানতেছেন আল্লাহ তালা মুসলমানদেরকে সান্তনা প্রত্যেক জাতি নিজের জন্য টেবলা বানিয়ে রাখছে যেটার দিকে তারা নিজেরা মুখ ফেরাবে কাজ হলো তাদেরকে দাওয়াত দেওয়া এরপরে তাদের করবে না এটা নিয়েও না তোমরা তোমাদের ব্যক্তিগত কাজে এবারী গীতে সব বৃদ্ধিতে ব্যস্ত হয়েছ পাস্তা বিতুল খাই রাখাম তা কোনো হয়ে যায় তো ওটা বলে আমরা তারা তাদের থেকে মোনাজ দ্বারা বাদ দিয়ে নিজের নিজেকে নিয়ে ব্যস্ত হওয়ার নির্দেশ দিতেছে তারা আর ফেরানো হয় ফিরানো হয় কবু লিহা দিকে এটা তার রিপ দিচ্ছে যেন এবাদতের প্রতি উৎসাহী হয় আইনামা তাকুন তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সবাইকে একত্রিত করবেন প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত তাদের উপরে তোমাদের যতটুকু জিম্মারি সেটা পালন করো এর বেশি পূর্বের আয়াতে এইটা বলছে সেটা তোমরা যেখানেই থাকো যেখানে আম হয়েছে মানে হজর সফর দু জায়গার কথা হয়ে গেছে মুক্তিম অবস্থায় থাকো অবস্থায় থাকো সব অবস্থাতেই তোমাদের কেমন এখানে আবার সফরের হালাতটা ভিন্ন করে বলতেছে ومن حيث خرجت للسفر Jahan thekei tumra safarer jonno ber hobe Hawal liba jha kasaral masjidil haram wa innahu lal haqqo mir rabbik wa innahu wa inna tawalli ilal ka'bah lal haqqo mir rabbik amallahu bi ghafilin 'amma ya'malun ta'malun mit ta'i wal ya'i taqaddama mithlu wa karrarahu libayani tasawi hukmi আবার বলতেছে না যে আমি একবার বলছি হবে এত বেশি দেখাইতে পারতেন আল্লাহ আল্লাহ তালা আমাদের মনে অবস্থাটা জানে যে এরা আমাকে মানে এটা ঠিক কিন্তু এদের আমি বানাইছি তাদেরকে দুর্বল করে যে কোন একটা কাজের উপরে যদি তারা দীর্ঘদিন থাকে কারণ পরবর্তীতে পরিবর্তন যদি আমিও করে দিই তারপরেও তাদেরকে একটু কয়েকবার না বললে তাদের একটু কষ্ট হয়ে যাবে এই জন্য কয়েকবার বলতে বুঝছো কিনা একাডেমি যে আল্লাহ তাল্লাহ একটা বারবার বলে একটা কথা থেকে বারবার বলে এটা আসলে আলফজুল কাবিরা আসবে যে আল্লাহ তাল্লাহ কথা বলেন বান্দার অবস্থার প্রতি লক্ষ্য করে এটা আসলে আল্লাহ আল্লাহ হিসাবে এতবার বলার দরকার আছে আল্লাহ আল্লাহ হিসেবে এতবার বলার দরকার আছে বড় কোনো ব্যক্তি তার চাকরকে নির্দেশ কি কয়েকবার দেয় কয়েকবার দেয় একবার দেয় এই কাজটা করো না করলে পরে তার পিঠা লাগে আল্লাহ তাহলে আল্লাহ হলে আল্লাহ করলে আল্লাহ যে কথাটা আল্লাহ স্বাভাবিকভাবে বললি আমাদের কাছে সেটা একবার গুরুত্বের সব সর্বোচ্চ উপরে পৌঁছে যাবে কিন্তু তারপরে আল্লাহ তালা জানেন যে বান্দাদের আম আদত হলো কোন একটা গুরুত্বপূর্ণ কথাকে বলতে হয় ওইভাবে কসম না বললে ওরা আমাদের মনের আসার এখানে তাই হইস কারো বিতর্ক করার সুযোগ না থাকে মানে বাইতুল্লাহ ছাড়া অন্য দিকে তোমরা যদি মুখ ফিরিয়ে থাকো তাহলে মানুষের জন্য তোমাদের বিপক্ষে বাইতুলের দিকে মুখ ফিরালে এই বিতর্ক সুযোগটা থাকবে না এটা বন্ধ হয়ে যাবে এটাই মোসানিফে মারানা ব্যাখ্যা দিতেছেন দেখো লিতান ফিয়া মুজা দালা তুহুম লাকুম যেন সবার বিতর্ক তোমাদের সঙ্গে বিতর্ক করা সব সুযোগ শেষ হয়ে যায় বিতর্ক করলে কিভাবে করবে ইহুদিরা ইহুদিদের কেবলাটা মানে আবার যদি বাইতুল্লাহ মাকদিসের দিকেই কেবলা থাকতো তাহলে মুর্শিদদের বলার সুযোগ ছিল যে মোহাম্মদরা তো মিল্লাতি ইব্রাহিমের মুখ বলে দাবি করে কিন্তু ইব্রাহিম আলি ইসলামের কেবলা তো মানে না এই মুর্শিদদের এই কথাটা বলার সুযোগ ছিল ইবাহিমা মিল্লা দাবি তো করে কিন্তু ইহাফু কিব ইব্রাহিম তবে মানে স্বাভাবিক ভাবে কারো কোনো কথা বলা সুযোগ থাকবে না কিন্তু তারপরে কথা বার্তা বলবি এখনো কিছু মানুষ বলতে পারে এটা ইল্লা বলে নফি করবে মুশরিক ইহুদিদের মধ্যে কিছু মানুষ তারপরেওনা আদান মানে জিদের বসে এখনো কিছু কথা বলবে তো কি বলবে ফাইনাম ইয়া কিছু মানুষ এমন থাকে সব জমানই থাকে এরা যুক্তি যুক্তিযুক্ত কিচ্ছু মানে না এই তোমরা ঘুমাইতেছ সকালে ঘুমাদের অভ্যাস থাকা এটা ভালো না কিন্তু সোজা বসে একদম নামাজ বসা একদম সোজা করে আমাদের কথাটা হলো যে যারা শেষ রাতে জাগতে পারে না এবং ফজরের পরে ঘুম ছাড়া থাকতে পারে না তাদের দ্বারা দিনের বিরাট কোনো খেদমত হবে এই আশা করা যায় না কথা মুখস্থ রেখে যারা শেষ রাতে জাগতে পারে না এবং ফজরের পরে না ঘুমিয়ে থাকতে পারে না তাদের দ্বারা দিনের বড় কোনো খেদমত হবে এই আশাটা করা যায় না আল্লাহ তালা আমাদেরকে তৌক দেন বল ইস্তেসনা সিলুন আলমানা বিপক্ষে আর কারো কোনো কালাম রয় নেই উলাই। তবে এই সকল কালাম তারপরে রয়ে গেছে তাদেরকে ভয় করোনা واخشوني بامتثال امري وليutimma ni'mati alaykum اعفون علل ان لا يكون تحويلك قبل انردهامه اي جنو ديسي جنو আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিতে পারি وليutimma ni'mati alaykum bilhidayati ila ma'alimi dinikum ay ahkam dinikum wa la'allakum tahtaduna ila alhaq kama আমার একটা নিয়মকে পূর্ণ করে দিয়েছি তো তাহবিল কেবলার মাধ্যমে আমি যেমন একটা নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি এই পরিপূর্ণ করাটা এমন যেমন তোমাদের মধ্যে একজন রসুল পাঠিয়ে আমার আরেকটা নিয়ামত পরিপূর্ণ করছি এই কথাটা বলছো এইভাবে তাস বিটা তো তাহবিলান মাধ্যমে আমি নিয়ামতের ইতমামটা যেভাবে করছি এই ইতমামটা ইতমামান এমন ইতমাম কা ইতমামিন নিআমাতে বিইরসালিনা ফীকুম রাসূলা কা ইরসালিনা ফীকুম রাসূল আমি তোমাদের মাঝে একজন রসূল পাঠিয়েছি মিনকুম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াত্লু আলাইকুম আয়াতেনা আলকুরআনা ওয়া ইউযাক্কীকুম ইউতাহহিরুকুম মিনাশ শিরকি ওয়া ইউআল্লিমুকুম আলকিতাবা আলকুরআনা ওয়াল হিকমাতা মা ফীহি মিনাল শব্দ হলো হেকমাহ কি সেব্দটা হেকমাহ তার মানে রসুল করিম সাল আলী আসাল্লামের আমল যে আমলটা কোরআনে করিমেরই তফসির তাই না তো হুজুরের প্রত্যেকটা আমল সেটা কোরআনে করিমের তা সেটাকে শব্দ করতেছে। তার মানে হলো রসুল সালামের আমল এটাই হল আইনে হেকমত আর হুজুরের অন্য কিছু করা সে অন্য কিছুটা সেটা হয়তো আমরা হেকমত নামে চালাই দিতে পারি কিন্তু সেটা আল্লাহ আল্লাহ রসুলের কাছে হেকমত না এই কথা বুঝছো রসুল সাল্লাহ আলিহাসাল্লামের আমলটাই হলো হেকমত যেটাকে আল্লাহ তাল্লাহ তাবির করতেছে রসুলের আমল কোরআনে কানিমের উপরে রসুল সালাম যা আমল করছেন সেটাই তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তোমরা আমাকে স্মরণ করো কিভাবে বিশি ওয়ান তো বিশলাতিহী দ্বারা উদ্দেশ্য আসলে শুধু এই আমল না ধর এখানে উদ্দেশ্য হলো বিত্ত আর কি আমার হুকুম পালন করে আমাকে স্মরণ করো আমার হুকুম পালন করার মাধ্যমে আমাকে স্মরণ করা তো আল্লাহর দিকিরটা হয় আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে কেউ যদি আল্লাহর হুকুম পালন করে সে জিকির লিসানি করতেছে না তারপরও সে আল্লাহ তা আল্লাহ দিকিরের মধ্যেই আছে আর যদি কেউ আল্লাহর হুকুম পালন করে না কিন্তু সে মুখে হয়তো জিকির করতেছে তাহলে সে আল্লাহর দিকিরের মধ্যে নাই আমার যতটুকু মনে হয়েছে এমন হবে জুমলাটা মনে রেখো কিছু কিছু জুমলা যেগুলো জরুরি সবসময় কথা মনে রেখো জরুরি কোনটা জুমলা শোনো অথবা কোন জায়গায় পর ওটাকে সাথে সাথে মুখস্ত করেন যেই জিকির উপরে আল্লাহ এই পুরস্কারটা ঘোষণা করতেছে করে আমি তাকে স্মরণটা করি জিকির দ্বারা মতলব আমি আর তুমি ব্যাখ্যা করলে তো হবে না বরং করুণে উলার মানুষগুলো ব্যাখ্যা করতে হবে হজরত বিন জুবাই বিখ্যাত্লাহ কি একটা হাদিস যে হাদিসের তরজমাটা এখানে আছে আরবিটা নাই যে রসুল জিসনে আসাম হলাল ও হরাম নফল নমাজ রোজা কম হিসেবে আহকাম খুব ক্ষেপ ও ভুলা দিয়ে ভুল দিয়ে ভুলে গেছে আগরচে বাজাহ নমাজ রোজা তসবাহ উদিত ওরা তো জিকির কম করে আমার তোমার জিকির দ্বারা উদ্দেশ্য হলো এল্লা হুকুম যে পালন করে সে আল্লাহর জিকির করতেছে তাফসির আল্লাহ শরণ করেন আমরা যেমন আল্লাহকে স্মরণ করি এখের মাধ্যমে আল্লাহ স্মরণ করেন তো কেউ কেউ বলেন প্রতিদান দেব এটা কিন্তু তিলাফ দিয়ে মুসান যে এটা আসলে তিলাই আসল হলো যে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন সামনে হাদিস উনি এই উদ্দেশ্যে আনতেছেন সহিফসির মে ফিল হাদিস বোখারি মুস্তিমের রেওয়ার মতলব এটা আম এই হাদিসের মধ্যে শুধু ইসানির কথাটা বলা হয়েছে মান জাকারানি নবসিহী না জিক্রিসানি আমার জিকির যেটা স্মরণ করার অর্থে আমরা বাংলায় যেটাকে বলি যে আমাকে স্মরণ করে নফসিহি মান হালিয়ানি ফি নফসি বলে যে এমন ভাবে আমাকে স্মরণ করছে যে কেউও জানে না তাহলে আমিও তাকে স্মরণ করি এমন ভাবে যে কেউ জানে না অর্থটা হলো আমিও তাকে মজলিষ তার মসজিষের চেয়ে হায় এটা এটা তার উদ্দেশ্য ওইটাই সে যখন অন্যকে অন্যের সামনে আমার কথা আলোচনা করে উদ্দেশ্য শুধু ওই জিকিরের কতগুলো কালিমানা সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ এগুলো কালিমানা আল্লাহ করা যখনই আমাকে শরণ করে তখনই আমি তাকে শরণ করি তার মানে ওই যে এক বুজুর্গ এটার কারণে বলতেন যে আল্লাহ তালা কখন আমাকে স্মরণ করে এটা আমি জানি তো পরে জিজ্ঞেস করা হলো পরে বললো যে যখন আমি আল্লাহকে জিকির করি তখন আল্লাহ তালা আমাকে শরণ করে এটা দলিল হলো তোমাকে করতে করব। তুমি যেই তুমি আমাকে কর্মরণ করবা তখনই আমি তোমাকে স্মরণ এটা মানুষের হিসেবে মনে বললে কথাটা এমন হবে যে একজন বড় একজন ব্যক্তি বলল যে তুমি যখনই আমাকে মোবাইল করবে তখনই আমি রিসিভ করব। কথাটা এমন না কি বোঝেন কথাটা তাহলে যেই বড় মানুষটা আমার মতো তোমার মতো ছোট্ট একজনকে বললো যে তোমাকে আমি এতটা দাম দেই তুমি যখনই আমাকে মোবাইল করবে তখন সাথে সাথে আমি রিসিভ করবো কথা ঠিক এমন না মানে যখনই আমরা আল্লাহকে স্মরণ করব ঠিক তখন ওই মুহূর্তে আমি যেভাবে আল্লাহকে স্মরণ করছি ঠিক ওইভাবে আল্লাহ তালা স্মরণ করবে ওম্মতে মোহাম্মদিয়ার ফজিলা বনি আল্লাহ তালা বলে উদ করু নাতি আল্লাহিমে তোদের উপর আমি যে সকল নিয়ামত দিছি সে নিয়ামতের কথা স্মরণ করো আর ওম্মতে মোহাম্মদিয়াকে আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো ওদেরকে বলতেছে তোমরা ন্যামত আগে স্মরণ করো ন্যায়ামতের ওয়াসেতায় মনে আইমকে স্মরণ করবে আর ওতে মোহাম্মদ ইয়াকে বলতে তোমরা মনে আয়মের কথা আগে স্মরণ করো এরপরে মনে আয়মে তোমাদের উপরে যত ন্যামত দিচ্ছে সেগুলোর কথা পরে তোমাদের অটোমেটিক শরণ হয়ে যাবে অস্করুলি নামতি মনে আমের কথা স্মরণ করো এরপরে গিয়ে মনে আয়মে যত এনাম দিছে সেগুলো শুকর তোমরা আদায় করো অস্করুলি নয় বিত এই শুকুর আদায় কিভাবে হবে তের দ্বারা আমার হুকুম অমান্য করে তোমরা আমার না সক্রি করো না